বাংলা মানবতা সমাধান শুদ্ধ সম্মানীয় দর্শক মন্ডলী যারা আমাদের এই পৃথিবী বাংলার প্রোগ্রাম দেখছেন তাঁদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ইসলামিক পদ্ধতিতে সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেই বিষয়বস্তুটা হচ্ছে দুনিয়া ও আখেরাতের জীবন দুনিয়া যেটা আমরা কোরআন শরীফে আরবি শব্দ হিসেবে পাই এবং বাংলাতেও আমরা এই শব্দটা দুনিয়া বলতে এই পৃথিবীকে বুঝে থাকি এবং আখেরাত এটা দ্বিতীয় যে জীবন এবং সেটাই হচ্ছে স্থায়ী জীবন এবং সেই আখেরাতের জীবনে পদার্পণ করতে হলে আমাদের উভয়ের মধ্যে একটা কাল অতিবাহিত করতে হয় এই জীবন তারপরে মৃত্যু তারপরে আসে আমাদের আখেরাত আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলেন কেই ফতাহ খুরুন আল্লাহি ওকুন্তুম অমুয়ান কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে অথচ তোমরা মৃত অবস্থায় ছিলে। সুম্মা ইকুম তোমাদেরকে জীবন দেয়া হয়েছে সুম্মা ইউমি তুকুম তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দেয়া হবে তারপরে আবার সেই মহান আল্লাহ ফাকরব্ব আলমিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে এই একটা আয়াত যদি আমরা গভীরভাবে চিন্তাভাবনা করি তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ ফাকর আব্বুল আলমিন আমাদের এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখেরাত এর যে সাইকেল এর যে একটা চক্র সেটা সুন্দরভাবে এই সুরাব বাকারার আঠাশ নম্বর আয়তে আল্লাহ ফাকর রাব্বুল আলমিন বিস্তারিত বর্ণনা করেছেন আমরা এই আয়াতের উপরে বেশ করে এই আয়াতের উপরে একটু গভীরভাবে চিন্তাভাবনা করলে আমরা বুঝতে পারব যে আল্লাহ সুবাহা হুয়া তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছেন আমরা নিজেকে মানুষ হিসেবে অহংকার করি গর্ববোধ করি আল্লাহ ফাকুর রব্বুল আলমিন ওই কারণেই আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে তোমরা আল্লাহ সুবাহা হওয়া তালাকে কি করে অস্বীকার করো কি করে অবিশ্বাস করো কারণ তোমাদের জন্মের পূর্বে যদি তোমরা স্মরণ করো তাহলে দেখবে তোমরা একটা নির্জীব অবস্থায় ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ ফাকুর রব্বুল আলমিন তোমাদেরকে অস্তিত্বে নিয়ে আসলেন এই অস্তিত্ব নিয়ে আসার পরে আবার একটা আমাদের কাল অতিবাহিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইমি তুকুম অর্থাৎ মত আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে এই মৌতের পরে আবার আল্লাহ ফাকর আব্বুল আলমিন জীবনদান করবেন তাহলে এই যে জীবন জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী যে স্থান সেই স্থানটাকে সেই কালটাকে সেই সময়টাকে আমরা লাইফ বা জীবন বলে অতিবাহিত করি এবার আমরা দেখব যে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ করে মানব সম্প্রদায়কে এত সুন্দর জীবন দান করেছেন এবং এই জীবন কি করে আমরা এই পৃথিবীতে লাভ করলাম অর্থাৎ আমাদের মানুষদের সৃষ্টির যে রহস্য সৃষ্টির যে একটা ঐত্যুজ্য এবং তাৎপর্য সেটাও আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে আমরা মানুষরা এই পৃথিবীতে কিভাবে পদার্পণ করলাম কিভাবে আমরা অস্তিত্বে এলাম আমরা নির্জীব অবস্থা থেকে কি করে এই পৃথিবীতে আমরা অস্তিত্বে আসলাম আমরা আদম হাজার আল্সালামের ঘটনা জানি আদম আলহ সালাম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ ছিলেন তার যে সৃষ্টি রহস্য তার যে সৃষ্টির ব্যাকগ্রাউন্ড সেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন সুরা বাকারা দু নম্বর সুরার ত্রিশ থেকে ৩৫ নম্বর আয়তে এবং সুরা আরফ সাত নম্বর সুরার ১৯ থেকে ত্রিশ পর্যন্ত আয়াতগুলোতে এবং সুরা আল হেজির পনেরো নম্বর সুরাতেও হেত আদম আলহ সালাতামের সৃষ্টির যে রহস্য সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আল্লাহ ফাকর্বল আলমিন সুরা বাকারা দু নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াতে বলছেন তিনি তার ফ্রিস্তাদেরকে সম্বোধন করে বললেন ইন জায়লন ফিল আরজা খালিফা আমি পৃথিবীর বুকে খলিফা আরবি শব্দ যদি আমরা করি তাহলে হবে আল্লাহ সেই সমস্ত ফ্রেস্তারা আল্লাহ ফকরুল আলমিনকে বললেন যে ইয়ার রব্বুল আপনি এমন একজনকে বা এমন খলিফা তৈরি করার ইচ্ছা করছেন যে যারা পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে একে অপরের মধ্যে রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ সেই উত্তরে বললেন সুবাহ আমি যা জানি তোমরা সেটা জানো না তাহলে আল্লাহ সুবাহ আদম আলাহ সাল্লাতামকে সৃষ্টি করার মনোকামনা মনোবাসনা করলেন এবং তিনি সৃষ্টিও করলেন সৃষ্টি করার পরে আদম আল্লাহ সাল্লা আসসালামকে সমস্ত বিষয়ের জ্ঞান দিয়ে দেওয়া হলো সমস্ত বিষয়ের জ্ঞান দিয়ে দেওয়ার পরে ফেরেস্তাদের সামনে আদম আলাহ সাল্লা আসসালামকে সেই সমস্ত বিষয়গুলোর নাম জিজ্ঞেস করা হলো এবং ফেরিস্তাদেরকে আল্লাহ ফাক রব্বল আলমিন জিজ্ঞেস করলেন কিন্তু ফেরিস্তারা সেই সমস্ত বিষয়ের নাম বলতে ব্যর্থ হলো আদম আল্লাহ সাল্লা আসসালাম সমস্ত বিষয়ের নাম খুলে খুলে বলে দিলেন সৃষ্টি হয়ে যাওয়ার পরে আদম আল্লাহ সাল্লা আসলামকে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন সেই জান্নাতে বসবাস করার জন্য অনুমতি দিলেন এবং পাশাপাশি তিনি নির্দেশ দিলেন যে তোমরা এই জান্নাতের ভিতরে সমস্ত রকমের আরাম আনন্দ উপভোগ করবে কিন্তু একটা বিষয় তোমাদেরকে বলা হচ্ছে সেই গাছের কাছে তোমরা যাবে না সেখানে গেলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত আদম আলহ সাল সালাম সেই শৈতানের চক্রান্তে পড়ে শয়তানের অসহাশয় পড়ে সেই আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন এবং সেই অমান্য করার শাস্তি হিসেবে আদম এবং হাওয়া আলাহিয়া সালামকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল এবার এই পৃথিবীর বুকে আদম আল্লাহামকে কি করে পাঠানো হলো সেটা সুরা সুরার ১৯ থেকে ত্রিশ নম্বর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে মানব সম্প্রদায় আল্লাহ রব আলমিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন ইয়া এই হন না সুত্তাকু রকুলিম তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে একটা নাফস থেকে একটা নাফস বা একজন ব্যক্তিকে বলতে হাইম আল্লাহ সাল্লাকে বোঝানো হচ্ছে তার পরবর্তী অংশে আল্লাহ ফাক রাব্বলা আলুন বলছেন এবং তার থেকে তার জোড়া অর্থাৎ সঙ্গিনী সৃষ্টি করা হয়েছে এবং তাদের উভয় থেকে आय शेष अंश आल्ला अब्बुल आलम बोल्ला तुम्हारे तत्वानकारी त आयतर भित्ती बुझते आल्लाबहाना हुआ तला একজন মাত্র ব্যক্তি থেকে হয়রত আদম আল্হ সালাত আসলাম থেকে আমাদের এই পৃথিবীর বুকে যে অসংখ্য নারী এবং পুরুষের আবির ঘটেছে আমরা এই পৃথিবীতে জীবন লাভ করেছি সেই আদম আলহ সালাত আসলামের সূত্র ধরেই। আমাদের জীবনের যে অস্তিত্ব আমরা পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি গ্রহণ করেছি আল্লাহ ফকরাব্বুল আলমিন আমাদের সর্বোত্তম করে সৃষ্টি করেছেন এই সর্বোত্তম করে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ সুবহানা হাত তালা কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন شراء 3 شراء نمبر پنچنا بوي آيات نمبر چاره الله پك رب العالم بولچن لقد خلقنا الانسان في احسان تغبیم آمي انسان کے منوس کے شربوت تم چھانچے شربوت تم نمونا شرشتی کوریچی شراء انفتار شراء نمبر براسی آيات نمبر سات ایبان آتیو الله پك رب خلقك فسواك فعادلک فی ای صورت ما شاء رکبك اللہ جنی تماتل کی شرشتی আকৃতি দান করেছেন এবং সুগঠিত করেছেন এবং তিনি যে রূপে তোমাদেরকে চেয়েছেন সেই রূপেই সৃষ্টি করেছেন আল্লাহ সু হ্যা না আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে সর্বোত্তম করে সর্বসুন্দর করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবার কিভাবে তিনি সৃষ্টি করলেন সৃষ্টির যে মেকানিজিম বা পদ্ধতি আজকে চিকিৎসা বিজ্ঞান যা আবিষ্কার করেছে এবং আমাদের কোরআন মাজিদের আল্লাহ ফাকুর আবুল আলমিন সাড়ে চোদ্দোশো বছর আগেই যার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সেটাই আপনাদের সামনে পর্যায়ক্রমে এবার তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ ফাকর আব্বুল আলমিন কোরআন শরীফের অনেক জায়গায় বলছেন ইনসানকে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবার মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এটা আদম আলহ সাল আসলামকেই ইন্ডিকেশন করছে আদম হয়েছে দ্রুত বেগে ধাবিত পানি থেকে ইয়াহরুজুমিম্বাইন ইস্কুলি তরাইব এবং যাহা নির্গত হয় পৃষ্ঠ ও বক্ষের পাঁজরের অস্থি থেকে মানুষকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি আল্লাহ সুবাহানা তালা তারপরে বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুথফা থেকে কোরআন মাজিদের মধ্যে প্রায় এগারো জায়গায় এই নুৎফা শব্দটা এসছে যেখানে আল্লাহ পাকবুল আলমিন বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই নুথা থেকে অর্থাৎ খুব অল্প পরিমাণ সূক্ষ্ম পরিমাণ শুক্র বিন্দু থেকে ছোট্ট একটা বিরতি বিরতির পর ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হচ্ছে মানবতার পথ প্রদর্শক কি অসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानत बृहस्पतिवार सन्ध्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्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 প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারোটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত খুঁজতে হবে বাছার উপায়ামাক জর্দা সিগারেট গড় ज नष्ट करतेमान देखिधल প্রতি রবিবার রাত সাড়ে এগারোটায় আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার ফিরে এলাম আলোচনা করছিলাম জীবন এবং মৃত্যু এবারে আমরা আলোচনা করব আমাদের জীবনের যে অস্তিত্ব हमारे पृथ्वी से मानस रूपे सृष्टि ग्रहण करल्लाब्बुल आलमीन सर्वोत्तम सृष्टि कर सर्वोत्तम को सृष्टि करल्लाबहाना हुआ तला कुरान मजिदे मध्य बर्णना कर सुरानम पचानब्बे आयत नम्बर चारे आल्लाकर अब्बुल आलमीन बकद खलकन इंसाना फी एहसान तकबीम इंसान के मानस के सर्वोत्तम छाँचे सर्वोत्तम नमुनयारृष्टि करी सुरा इन फितर सुरानम बी আয়ত নাম্বার সাত এবং আটীয় আল্লা আকুল আলিম বলছেন আল্লা খালাকাল ফি এই অতিম শাহ রক আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আকৃতি দান করেছেন এবং সুগঢ়িত করেছেন এবং তিনি যে রূপে তোমাদেরকে চেয়েছেন সেই রূপেই সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে সর্বোত্তম করে সর্বসুন্দর করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন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 ইনসানকে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবার মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এটা আদম আলহ সালাতামকে ইন্ডিকেশন করছে আদম আসালাতামকেই বোঝানো হয়েছে তারপরে আল্লাহ সুবাহানা কোরআন মজিদের সুরাত সুরা নম্বর ছিয়াশি ফলিয়ান ইনসান উমেক খুলিকা ইন দাফিক মানুষ কি ভেবে দেখে না কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে খুরিক আমি মা ইন তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে ধাবিত পানি থেকে ইয়ফরুজুমিমবে ইন ইস্কুলি ও তরাইব এবং যাহা নির্গত হয় পৃষ্ঠ ও বক্ষের পাঁজরের অস্থি থেকে মানুষকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি আল্লাহ সুবাহ তারপরে বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুথফা থেকে কোরআন মসজিদের মধ্যে প্রায় এগারো জায়গায় এই নুৎফা শব্দটা এসছে যেখানে আল্লাহ ফাকরব্ব আলমিন বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই নুৎফা থেকে অর্থাৎ খুব অল্প পরিমাণ সূক্ষ্ম পরিমাণ শুক্র বিন্দু থেকে আল্লাহ সুবাহ অন্যত্র বলছেন সুরা আদহার ছিয়াত্তর নম্বর সুরার দুই নম্বর আয়তে ইন্না হলকাল ইনসানা মিন নুৎফাতিন আমশাজ নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফাতিন আমসাজ থেকে এই নুৎফাতিন আমসাজ এটা স্ত্রী এবং পুরুষের সংমিশ্রিত তরলকে বোঝানো হয়ে থাকে তাহলে স্ত্রী এবং পুরুষের সংমিশ্রিত তরল থেকে আমাদের যে জীবন আমাদের যে অস্তিত্ব সেটা আল্লাহ ফাকর রাব্বুল আলমিন দান করেছেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে মানুষের সৃষ্টি রহস্য বর্ণনা করতে গিয়ে সুর আলাপ ছিয়ানব্বই নম্বর সুরার এক এবং দুই নম্বর আয়তে বলছেন এ কর্মকাল তোমার প্রভুর নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল আমিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্তপিণ্ড থেকে এই আলাক আরবি শব্দ আজকে বর্তমান সায়েন্স বিশেষ করে হেলথ সায়েন্স চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের কোরআন মাজিদ যেটা বলতে চাইছেন আল্লাহ সুবাহ তার যে সত্যতা আজকে বিজ্ঞানরা মাথা নত করে মেনে নিয়েছেন যে মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে এই আলাক শব্দের অনেকগুলো মানে করা যেতে পারে যেমন রক্তপিণ্ড এবং জোঁক সদৃশ এক প্রকারের বস্তু অর্থাৎ ক্যানজিল ক্লট অফ ব্লাড কোগুলেটেড ব্লাড এবং এ লিচ লাইক সাবস্ট্যান্স এবং একজন এমব্রায়োলজিস্ট যার নাম ডক্টর মুরিস বোকায়ল তিনি বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স বাইবেল কোরআন এবং বিজ্ঞান এই বইয়ে এমব্রায়োলজির বা বিদ্যার যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং তিনি মাথা নত করে আল্লাহ সুবহানা হ তালার এই যে মেসেজ বা বার্তা তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন এই আলাক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি যখন মাইক্রোস্কোপে গিয়ে দেখলেন তার যে প্রাইমারি স্টেজ সেটা আলাকের যে শব্দার্থ এ লিচ লাইক সাবস্ট্যান্স অর্থাৎ জোঁকের মতো দেখতে বা রক্তপিণ্ড সেটা একজাক্ট একদম পুরোপুরি সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে তিনি দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন যে আমরা যেটা আজকে বর্তমানে এই অল্প দিনে আবিষ্কার করেছি সেটা কোরআন বহু বছর পূর্বে আল্লাহ সুবাহান তাল্লা বর্ণনা করেছেন সুতরাং এই সমস্ত আয়াতগুলো তাদের কাছে একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে যে এই গ্রন্থ পবিত্র মহান अल कुरान से मानव रचित होते एकम से महान अल्लाह पक्ष अवतीक्रमेल सुबह मानस के सृष्टि कर लिखे मटी से नुतफा अर्थात शुक्राणु शुक्र बिंदुते परिणत कर आलाखिंग ए मेर पेटे सन्तान जख जन्मलाभ कर এবং আস্তে আস্তে একটা স্তরের পরে আর একটা স্তর কিভাবে অতিবাহিত হয় অর্থাৎ সন্তান মায়ের পেটে কিভাবে লালিত পালিত হয় আজকে চিকিৎসা বিজ্ঞান যে প্রেগনেন্সির যে স্টেজ বর্ণনা করে এবং আমাদের কোরআন মজির আল্লাহ সুবাহ এমব্রায়োলজির যে স্টেজ স্তর বা স্তয় বর্ণনা করেছেন সেটা ফার সুপিরিয়ার আমাদের কোরআনের যে আলোচনা সেটা সায়েন্স বা বিজ্ঞানের তুলনায় অনেক উচ্চ এবারে আমি আপনাদের সামনে সেই বিষয়টাই আসব। যে আল্লাহ সুবাহানা হুয়া তালা একজন শিশুকে তার মায়ের পেটে কিভাবে লালিত পালিত করেন কিভাবে সে একটা স্তরের পরে আর একটা স্তরে পদার্পন করে আল্লাহ সুবাহানা তালা কোরআন মজিদের সুরা ২৩ নম্বর সুরার বারো তেরো এবং চোদ্দ এই তিনটি আয়তে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এমব্রায়োলজির যে স্টেজ আল্লাহ সুবাহান হুয়া তালা ১২ নম্বর আয়তে বলেন ওলাকাত খালাকাল ইনসানা আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির তারপরে তাকে শুক্রবিন্দুতে পরিণত করা হয়েছে এবং সেটা একটা সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়েছে ফাতবা রকাল্লা আহসানুল হলে আল্লাহ সুহায়না তালা বলেন যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করার পর তাকে নুৎফা বা শুক্র বিন্দুতে পরিণত করা হয় এবং সেটা একটা সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয় তারপরে সেটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয় আলাক যে শব্দ সেই আলাকে পরিণত করা হয় সেই আলাক থেকে তারপরে সেটাকে মাংসপিণ্ডে পরিণত করা হয় এবং সেই মাংসপিণ্ডটাকে আবার হাড় বা অস্থিতে পরিণত করা হয় তারপরে সেই হাড়কে অস্থিকে মাংস পেশি দ্বারা ঢেকে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ সুবাহানহতলা তখন একটা অন্য আকৃতি দান করেন এবং নতুন একটা সৃষ্টির রূপ তাকে দেয়া হয় ফতবারকাল্লাহ ওয়সানুল খাহ লেখেন মহান বরকতপূর্ণ সেই আল্লাহ সুবাহান তালা যিনি সবচাইতে সুন্দর সৃষ্টিকারী এমব্রায়োলজির যে স্টেজ বা এমব্রায়োলজির যে স্তর একের পর এক মায়ের পেটে সন্তান লালিত পালিত হয় সেটা আমাদের এই কোরআন মসজিদের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ এত সুন্দরভাবে আল্লাহ ফাকর আব্বুল আলমীন বর্ণনা করেছেন যেটা আমরা অন্যন্য মানুষের আবিষ্কৃত সায়েন্সের আবিষ্কৃত থিওরি বা তথ্যের সাহায্যে তুলনাই করতে পারি না আল্লাহ ফাকর আব্বুল আলমিন এই যে স্তর বা স্টেজ মানুষের তৈরির সেটা সুরা আল্লাহ হ্যাজ কোরআন শরীফের বাইশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়তে আল্লাহ ফাকবুল আলমিন এই স্তর ব্যাখ্যা বিশ্লেষণ আরও বিস্তারিতভাবে আলোচনা করছেন সুরাল হাজ বাইশ নম্বর সুরাল পাঁচ নম্বর আয়তে আল্লাহ সুবাহানা হাতা বলছেন যে তারা কি সেই পরকাল সম্পর্কে সন্দেহ করে তারপরে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবং তারপরেই সুম্মামিন নুথফাতিন সুম্মামিন আলাকাতিন সুম্মামিন মুসগাতিন তারপরে নুৎফাতিকে তারপরে রক্তপিণ্ড থেকে এবং এইভাবে একটার পর একটা আকৃতি দেয়া হয় এবং সেই আকৃতির মধ্যে কিছুটা পরিণত অর্থাৎ আকৃতি যুক্ত এবং কিছুটা আকৃতিবিহীন হয়ে থাকে আজকে সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানও এটা আবিষ্কার করেছে যে এমব্রায়োলজির ভ্রূণতত্ত্ববিদ্যার যে স্তর সেখানে প্রাইমারি স্ট্রিজে যে শিশু বা মায়ের পেটে যে সন্তান থাকে সেটা কিছুটা আকৃতি যুক্ত হয় এবং কিছুটা আকৃতিবিহীন হয়ে থাকে আল্লাহ পাকর্বুল আলমিন সেই আয়াতে পরবর্তী অংশে বলছেন যে সুগটিত হয়ে যাওয়ার পরে তাকে একটা নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে রাখা হয় তুমা নুখরি জুকুম তিফলান তারপরে একটা সুন্দর শিশুরূপে তাকে বের করা হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।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 कत कार्यकिन ममिन बंद के रंजित कर रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी डे आंतरिक बार्ता जीवन दशा बार्धक्यक्त प्रकाश कर तरह सहित कथा तरफ दया और नम्रतारा मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तैशव लालन करमेर कोई लिस्ट